मानवतार समाधान আলহামদুলিল্লাহ ও সালামিহামায় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা আরিয়াদ থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে যে অধ্যায় আমরা আলোচনা করব সেটা হলুল ওয়ালিআদ বিচারক শাসক কোন শাসক যদি ন্যায় বিচার করে তাদের মাঝে যদি ইনসাফ করে তার বিষয়ে শরীয়তের ফজিলত কি এ বিষয়ে আমরা এই অধ্যায় জানব ইনশাআ বিষয়ে সুরে নাহালের নব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ মুরবিল আদিউ আলহসান নিশ্চয় আল্লাহ তালা নির্দেশ দেন ইনসাফ করার জন্য এবং ন্যায় বিচার করার জন্য সুরে হজরাতের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন আল্লাহ হেবুল মুমরা ইনসাফ করো ন্যায় বিচার করো ইন আল্লাহ মুকসিতিন কারণ আল্লাহ তালা ন্যায় বিচারকারীকে পছন্দ করেন এরপরে যে হাদিসটি নিয়ে আসছেন যে হাদিসটি আমরা একাধিকবার শুনেছি যেটা আজকে আর আলোচনা করার প্রয়োজন মনে করছি না যে হাদিসটি তাল্লাহ রুসাল্লাম ওই সাত মানুষকে তার আরো সে ছাঁয়া দেবেন সেই হাদিসটিও নিয়ে আসছেন এরপরে যে হাদিসে সেটি হল ইবনে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনাল মুকসিতিন ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিল্লাযিনা ইয়া'দিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালাউ রাওয়াহু মুসলিম আবদুল্লাহ বিন ওমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইনাল মুকসিতিন ইনদাল্লাহ নিশ্চয় যারা পৃথিবীতে ইনসাফ করবে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তাদেরকে নূরের একটি বিশেষ মেম্বারে স্থান দিবেন। দেবেন আল্লা দিন হুকমিহিম যারা তাদের বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার করেছে ও আহলিহিম এবং তাদের পরিবারের মাঝে সে ইনসাফ করেছে ন্যায় বিচার করেছে অমাওয় আলু এবং যে দায়িত্বই তাকে দেওয়া হয়েছে সে দায়িত্বে সম্পর্কে সে অত্যন্ত আন্তরিকভাবে সাথে সেই দায়িত্ব নিভিয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা দিন বিশেষ একটি নূরের মেম্বারে আল্লাহ মালিক রাজু তু তিনি বলেন রসুলামকে বলতে শুনেছি তিনি বললেন তোমাদের মধ্য থেকে উত্তম ইমাম ওই ইমাম উত্তম আমির ওই আমির যাকে তোমরা ভালোবাসো এবং সেও তোমাদেরকে ভালোবাসে তোমাদের মধ্য থেকে উত্তম আমির এবং উত্তম শাসক উত্তম খলিফা উত্তম দায়িত্বশীল ওই ব্যক্তি যাকে তোমরাও ভালোবাসো এবং সেও তোমাদেরকে ভালোবাসে সল্লুন আলিহিম ওয়ুসল্লুন আলি কুম তোমরা তার জন্য দোয়া করো সেও তোমাদের জন্য দোয়া করে আর তোমাদের মধ্য থেকে নিতকৃষ্ট আমির এবং ইমাম ওই ব্যক্তি যাকে তোমরা অপসন্দ করো সেও তোমাদেরকে অপসন্দ করে তোমরা তার উপর লানত পাঠাও আর তারাও তোমাদের উপর কী করে লানত পাঠায় কলা সে বললো কুলনা রসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল আফালা নুন তো এরকম যদি হয়ে যায় তাহলে আমরা কি ওই শাসকের কাছ থেকে বিচ্ছিন্ন হব না আমরা কি তার কাছ থেকে পৃথক হব না তখন তিনি থেকে লাথক হয়েও না লা লা মা মা সালাত সালাত। যতক্ষণ পর্যন্ত ওই শাসক এবং আমির বা খলিফা বা দায়িত্বশীল তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠিত করবে সালাত সালাদম করবে নামাজ যতদিন পর্যন্ত পড়তে থাকবে ততদিন পর্যন্ত তার থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না বলছে ওই বাদশাহ যে যাকে আল্লাহ পাক ইনসাফ করার জন্য তৌফিক দিয়েছেন ওই বাদশাহ যাকে ইনসাফ করার তৌফিক দেওয়া হয়েছে পরাজুলনিমন রাকিকুল কাল এবং ওই ব্যক্তি যে কোমল অন্তরের অধিকারী দয়ালু নরম দিল কমল অন্তরের অধিকারী নিকুলিদি কোরবাওয়াল বা মুসলিম প্রত্যেক নিকটতম আত্মীয়র জন্য সে কমল অন্তরের অধিকারী এবং মুসলমানের জন্য সে অত্যন্ত দয়ালু এই ব্যক্তি জান্নাতি ও আফিফুন মোতা এবং ওই ব্যক্তি যে ভিক্ষা চাওয়া থেকে নিজেকে মুক্ত রাখে আফিফুন মোতা ওই ব্যক্তি যে নিজেকে ভিক্ষার পেশা থেকে নিজেকে দূরে রাখে যদিও সে সন্তানাদির মালিক যদিও তার কাছে সন্তান আছে পরিবার আছে প্রয়োজন আছে তারপরেও সে কষ্ট স্বীকার করে কিন্তু মানুষের কাছে হাত পাতায় না হচ্ছেন এই তিন শ্রেণী মানুষ এরা হল জানাতি এরপরে যেটা অধ্যায় সেটা হল বাবু জুবি তোয়াতি ভুলাতিল আমি হাইরি মাছিয়াত শাসক যারা থাকবেন আমির যারা হবেন তাদের আনুগত্য করা ওয়াজিব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কোনো নাফর মানি করার জন্য নির্দেশ না দেয় দায়িত্বশীল প্রশাসক আমিরের আনুগত্য করা ওয়াজিব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কোন নাফরমানি নির্দেশ না দেন আর যখন তারা আল্লাহর নাফরমানির জন্য নির্দেশ দিবে তখন তাদের আনুগত্য করা হারাম এই বিষয়ে এই অধ্যায় সুরাই নিসার উনষাট নম্বর আয়াত উনি উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন হেমান তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আতি ওরসুল এবং রসুল আনুগত্য করো এবং তোমাদের মধ্যে হইতে যারা দায়িত্বশীল আমির ইমাম তাদেরও তোমরা আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে রসুলের আনুগত্য করতে হবে এবং আমাদের যারা প্রশাসক আছেন আমাদের যারা ইমাম আছেন দায়িত্বশীল আছেন তাদেরও কি করতে হবে আনুগত্য করতে হবে নবাম কল আল আল মার ইসলিমি আল্লাহ তিনি বলেন যে রসইল্লা আসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য শোনা এবং আনুগত্য করা সে সেই বিষয়টি পছন্দ করুক বা না করুক যে নির্দেশ তাকে দেওয়া হয়েছে সেটা তার ভালো লাগুক বা না লাগুক তাকে শুনতে হবে এবং আনুগত্য করতে হবে ইল্লা ইউমারাবিমা আসিয়াত তবে যদি আল্লাহর নাফরমানি করার নির্দেশ দেওয়া হয় তাহলে তার আনুগত্য করবে না فإذا أمر بمعصيه فلا سمع ولا طاعه আরতাকে যদি আল্লাহর নাফরমানি কোরআন নির্দেশ দেওয়া হয় তাহলে সে আনুগত্য করবে না এবং কথা শুনবেও না আনুগত্য করবে قال كنا اذا بايعنا رسول الله صلى على السمع والطاعه يقول لنا في ما استطعتم متفق عليه ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাও এটাও তোমাদের সাধ্য মতো যত দূর সম্ভব অতদূর কি করবো আমার আনুগত্য করব এবং এত করব। তো সাধ্যের বাহিরে ইল্লা উসাহ আল্লাহ তালা কোন ব্যক্তিকে তার সাধ্যের বাহিরে আল্লাহা কাউকে কোনো কাজ করতে দেন না যার যতটুকু আছে সেই সমর্থ অনুযায়ী তার আনুগত্য করতে থাকবে তিনি শুনেছেন। যে ব্যক্তি কোন ছেড়ে দিবে সে কেমের দিন আল্লাহ করবে থাকবে না এবং যে ব্যক্তি মারা যাবে আর তার ঘরে যদি বায়াত না থাকে জাহিলিয়া তাহলে সে জাহিলিয়াতে মৃত্যু সে বনন করল সম্মার্ধ শ্রোতা দর্শক মন্ডলী এখানে বায়া বলতে যে আম ব্যয়াত সাধারণ কোনো ব্যক্তি নিজেকে আমির বলে তার হাতে বায়াত করতে হবে সেই বায়াত উদ্দেশ্য নয় এখানি উদ্দেশ্য ওই বায়াত যে বায়াত প্রজারা তার রাজার হাতে বায়াত করে যে অধীনস্থরা তার দায়িত্বশীলের কাছে বায়াত করে যে মামুর আমিরের কাছে যে বায়াত করে সরে বায়াত সেই ক্ষেত্রে তাদের বায়াতের থেকে তাদের আনুগত্য থেকে নিজেকে সরিয়ে নেওয়া যাবে না সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা ছোট্ট একটি বিরতির পর আবার আসব আল্লাহ আলাইকুম আমি আপনারা দেখছেন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 আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আবদুল্লাহ বিন অমর রাজিয়াল আরেকটি রেওয়ায়ত মুসলিমের তিনি বললেন যে ব্যক্তি মারা গেল ওয়া মু জামা আ এবং সে মুসলমানের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মুসলমান দল থেকে সে বের হয়ে গেছে তাহলে সে জানো মৃত্যু বরণ করলো। তাহলে বুঝে আসলো যে মুসলমান সকলেই এক হয়ে জামাত বদ্ধভাবে জীবনযাপন করা এটা সুন্নত এবং এটা প্রয়োজন এক হয়ে মুসলমানের দল হবে একটি দল সেই ক্ষেত্রে একজন আমির হবে দায়িত্বশীল হবে এবং সেই দায়িত্বশীল প্রত্যেকের আমির হবে এবং সবাই তার আমিরের হাতে ব্যয়াত করবে এবং তিনি যেভাবে পরিচালনা করেন সেভাবে তারা চলবে তো সেই ক্ষেত্রে তার নির্দেশের বাইরে যাওয়া যাবে না তার আনুগত্যের খেলাফ কোনো কাজ করা যাবে না তিনি বলেন রসুরাম বলেছেন ইসমাউ তোমরা শ্রবণ করো এবং আনুগত্য করো শোনো এবং মানো তার মাথারা যেমন হবে মতো মাথাওয়ালা হাফসি গোলামও যদি তোমাদের আমির হয় তারপরেও তোমাদের সে আমিরের এত করতে হবে যখন মুসলমানরা কাউকে আমির বলে আখ্যায়িত করে নিবে যাকে দায়িত্ব দিয়ে নিবে সেই ক্ষেত্রে তার আনুগত্য করতে হবে সে দেখতে সুন্দর হোক বা অসুন্দর হোক সে গোলাম কেন না হোক যদি তার আনুগত্য করতে হবে মুসলিম আবু হুরা রাজু তিনি বলেন রসুলাম বলেছেন আলাই তোমার উপর ওয়াজিব শোনা এবং আনুগত্য করা সুদিনে এবং দুদিনে সুদিনে এবং দুঃখ দিনে এবং সন্তুষ্টিতে সন্তুষ্টে এবং অসন্তুষ্টে তুমি তার নির্দেশে সন্তুষ্ট থাকো বা অসন্তুষ্ট থাকো সুখী থাকো বা দুঃখী থাকো সর্ব অবস্থায় তাদের আনুগত্য করতে হবে ও আশারা তিন না আলেক এবং যদি অন্যদেরকেও প্রধান্য দেয় সে যদি তার রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে আমার চাইতে অন্য কাউকে যদি প্রধান্য দেন তাহলে সেটাও আমাকে সাথে মেনে নিয়ে তার আনুগত্য করতে হবে আব্দুলা কল আনহুমা তিনি বলেন আমরা নবী করিম সালামের সঙ্গে কোনো এক সফরে ছিলাম মানজিলান আমরা কোনো এক জায়গায় অবস্থান করলাম সেখানে বিরতি করলাম ফামিন্না মাইস হে বা আমাদের মধ্যে কোনো ব্যক্তি সে খীমা লাগাচ্ছিল ক্ষীমা ঠিক করতেছিল অমিননা মাইন তিলু আর কেহ তীর নিক্ষেপে নিক্ষেপের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেছিল অমিননা মান হুয়াফি এবং আমাদের মধ্য থেকে কেহ পশুদের খাবার দিচ্ছিল ইদ না দা মোনাদিন মোনা দিন রসুলাম হঠাৎ কর্মে রসুলের পক্ষ থেকে একজন আহ্বানকারী সে আহ্বান করল কি আহ্বান করলাত প্রতিষ্ঠিত সালাতাম এই আওয়াজ শুনে আমরা সকলেই রসুল্লাহামের নিকটে উপস্থিত হলাম তিনি বললেন মায়া আলমুল বলছেন আমার পূর্বে যত নবী এবং রসুল ছিল তাদের উপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সেটা হল এই যেই কাজটি তিনি তার উম্মুদদেরকে বলা ভালো মনে করতেন তাদেরকে বলে দিতেন যেই কাজগুলি তার উম্মুদদেরকে জানানো প্রয়োজন মনে করতেন তারা তার উম্মুদদেরকে সেই কথাগুলি পৌঁছে দিতেন ওয়ায়ুন জির মাম তোমাদের তোমাদের এই প্রথম পর্যায়েছে আর তার ওই উম্মুতের শেষে কেমন হবে বালা মুসিওত হবে এবং এমন কিছু বিষয় আসবে যেগুলি তোমরা অপছন্দ করবা এগুলি হবে ওয়াতিউল ফিতনাথুন ইরাকু বাদুহা বা এবং এর পরে এমন জটিল ফেতনা আসবে যেই ফেতনা তোমাদের পরস্পরকে দুর্বল করে দিবে এরকম ফেতনাও এই অম্মতের মধ্যে আসবে ওয়া তাজিউল ফিতনাথু ফয়াকুলো হাদি মহলিকাতি এর পরে আরও কিছু ফেতনা আসবে যেই ফেতনাগুলি দেখে মমিনরা বলবে যে এই ফেতনা আমাদেরকে ধ্বংস করে দিবে। এই ফেতনা আমাদের কি করে দিবে। ধ্বংস করে দেবে সোম্মাতান কাশিফ এরপরে সে ফেতনা চলে যাবে আল্লাহ তারা নিয়ে যাবে ফেতনাগুলিকে তাজিউল ফিতনা তু ফুল মমিন পরে আরেকটি ফেতনা আসবে তখন মমিনরা বলবে হা দিহি হা দিহি এই ফেতনা আমাদেরকে ধ্বংস করে দিবে সেই মুহূর্তে যদি কোনো ব্যক্তি জাহ্নাম থেকে মুক্তি পেতে চায় এবং জান্নাতে যদি কেউ প্রবেশ করতে চায় ফলে তা তিহি মানি তাহলে তার যেন এমন হয় যে তার কাছে যখন মৃত্যু আসবে তখন যেন সে ইউমিনুবিল্লাহমিল্লা সে আল্লাহ এবং ক্যামত দিবসের উপর যেন সে ইকিন এবং বিশ্বাস রাখে এবং সে মানুষের জন্য যেন ওই সমস্ত কাজই করে ওই সমস্ত কল্যাণ যেন মানুষের জন্য সে নিয়ে আসে যেই কল্যাণ সে নিজের জন্য আশা রাখে নিজের জন্য আশা করে মানুষের জন্য ওই সকল কল্যাণই সে বয়ে নিয়ে আসে যেই কল্যাণ তার জন্য সে নিজে পছন্দ করে সেরা যেন মানুষের জন্য সে চায় ওমান বা ইমামানু সফকাতিহি আর যে ব্যক্তি কোনো ইমামের যদি বায়াত করে এবং তার হাতের সাথে হাত মিলিয়ে যদি ব্যায়াত করে বা সামারাতকালবিহি এবং অন্তরের অন্তরে যদি সে ব্যয়াতের প্রতিজ্ঞার মাধ্যমে হাতে হাত রেখে অন্তরে প্রতিজ্ঞা করে যদি কোন ইমামের তোমরা কেউ ব্যয়াত করো তাহলে সাধ্যমতো তার আনুগত্য করো তার এতাত এরপরে যদি আর কোন কোনো এবং আমির চলে আসে যে তার বিরুদ্ধে এসে যদি খারাপ হয়ে যায় ফাজরিবু অনুকাল আ খার তাহলে দ্বিতীয় আমিরের গরদানকে তুমি উড়িয়ে দাও দ্বিতীয় আমিরের গরদানকে তুমি উড়িয়ে দাও মুসলিমের রেবায়ত সম্মান তো শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা এই হাদিস থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলেই আল্লাহনবী সাল্লাম আশঙ্কাবোধ করেছেন যে আমার উম্মুতের প্রথম পর্যায়ে শান্তি থাকবে এবং শান্তি ছিল কোনো মানুষ কারো উপর জুলুম করবে এ অবস্থা দেখা যায়নি আল্লাহর পক্ষতে রহমত বরকত দয়া সারা পৃথিবীকে বেষ্টন করে রেখেছিল এবং আল্লাহ নবী সাল্লাম এটাও আশঙ্কাবোধ করেছেন যে আমার উম্মুতের শেষের দিকে যে ফেতনা হবে আর এমন ফেতনা হবে যে ফেতনা মানুষের ইমানকে দুর্বল করে দিবে। এবং সেই ফেতনা দেখে মানুষরা অনুমান করবে সে বুঝতে পারবে যে আমরা এই ফেতনায় ধ্বংস হয়ে যাব তো এমন ফেতনা যদি চলে আস আল্লাহ ইসলাম বললেন যে সেই মুহূর্তে তুমি তোমার ইমান এবং আকিদা আমল বাঁচানোর জন্য তোমার যেটা করা দরকার সেটা হলেই আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রেখে যে আমিরে তুমি ব্যয়াহাত করবে যে তোমাদের রাষ্ট্র প্রধান হবে তার হাতে হাত রেখে ইকিন রেখে তুমি বায়াত করলে তার আনুগত্য করবা তার কি করতে হবে আনুগত্য করতে হবে আর আনুগত্য করতে হবে কার একজনের একজন আমিরের আর যখন একাধিক আমির এসে যদি তার হাতে বায়াত করতে বলে তাহলে প্রথম আমিরকে রেখে বাকি সবগুলি আমিরকে কতল করে দিতে হবে সম্মত শ্রোতা ও দর্শক মন্ডলী এই অবস্থা যে আমরা এখন যেই ফেতনার মধ্যে আছি সেগুলি ফেতনাও এর চেয়ে কোনো দিক দিয়ে কম নেই আমাদের সামনে ফেতনা ডানে আপনি বলেন আমাদের মাঝে যদি এমন কোন আমির আসে তাদের হক আমাদের কাছ থেকে নিয়ে নেয় কিন্তু আমাদের হক তারা দেয় না তাদের হক তাদের যারা প্রাপ্য তাদের কি প্রাপ্য যে আমাদেরকে যা নির্দেশ দেব আমরা তা মানবো তো সেটা তো আমাদের কাছ থেকে পুরোপুরি আদায় করে নেয় কিন্তু আমাদের হক দেওয়ার সময় পুরো দেয় না কোনটা হয়েছে একশো টাকা কিন্তু দিচ্ছে না ফামায় মরুনা তো এই অবস্থায় তাহলে আপনি আমাদের কি নির্দেশ দিচ্ছেন ফ আহারা তা আনহু তো আল্লাহ রাস্লাম চেহারা আবার ঘুরে নিলেন ফিরে নিলেন সুম্মা সা আল্লাহ এরপরে আবার যা জিজ্ঞেস করছেন এ বিষয়ে ফকাল তিনি বললেন ফকাল অসুর আসলাম তখন আর বললেন ইসমাউ আতীয় সেই ক্ষেত্রেও তোমাকে শুনতে হবে এবং আনুগত্য করতে হবে এমত অবস্থাতে কি করতে হবে আনুগত্য করতে হবে কারণ তার বুঝা তারা উঠাবে তোমাদের বোঝা তোমরা উঠাব তোমাদের কাজ হলেই যাকে আমির বানিয়েছ যাকে দায়িত্বশীল বানিয়েছ তার উপর ভরসা করে সে যেটা বলে সেটা তোমাদেরকে করতে হবে মানতে হবে আবদুল্লা বিনৌত রাজিয়া আল্লাহম তিনি বলেন রসৌল্লা বলেছেন যে আমার পর এমন কিছু অবস্থা হবে যে সেখানে মানুষ একে অপরকে প্রধান্য দেবে একে অপরকে প্রাধান্য দেবে এমন কিছু বিষয় হবে যেটা তোমরা অপছন্দ করবা এগুলি দেখতে পাবা কলু তখন বললেন এয়ারসুল হিয়াল রসুল কাইফাত সে অবস্থা যদি আমরা কেউ পেয়ে বসি তাহলে তখন আমরা কি করব কাল তিনি বললেন তু আদুল হাক্কাল্লাহ আলাইকুম। তোমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা তুমি করবা সেটা তুমি আদায় করবা অত আলুন আল্লাহ আল্লাহুম আর তুমি আল্লাহর কাছে চাবা আল্লাহ তুমি আমার জন্য যা রেখেছ আল্লাহ তুমি আমাকে তা দান করো মোত্তা ফুকন আলী বখারি মুসলিম হাদিস আমরা দায়িত্বশীল এবং যারা আমির এবং খলিফাদের এত সম্পর্কে যে অধ্যায় আছে যে তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ নাফরমানি করার নির্দেশ না দেয় অতক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করতে হবে এ বিষয়ে এ অধ্যায় আমরা ইতিমধ্যেই কোরআনের কিছু আয়াত এবং আহাদিস আমরা শুনে আসছিলাম তো এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তী দর্শে শোনার আহ্বান রেখে আজকের মতো আমি এখানে আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেক আমল করা তৌফি দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি ববরকত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 মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্ন রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন প্লিজ টিভি মানবতার সমাধান জাকাত পাঠিয়ে সমর্থন করুন, জাকাতন এবং জাকাত ঠিকানা